ইসলামী শিক্ষা দিনের জ্ঞান অর্জন করা আমাদের সবার উচিত রাসুল্লাহ আলহাল্লাম একটা হাজিসের সাত করেছেন তলাবুল আইলি ফরিদাত আল্লা কুসলিম প্রত্যেক মুসলিমের উপরে ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিমের উপরে এই প্রত্যেক মুসলিম বলতে পুরুষ মহিলা নর নারী উভয়কে বোঝানো হয়েছে মুসলিম শব্দ দ্বারা পুরুষ জামান বোঝানো হয় কোরআন এবং হাদিসে শুধু একটি লিঙ্গ ব্যবহার করা হয়েছে পুংলিঙ্গ সেটা দ্বারা কিন্তু উভয়কে বোঝানো হয়েছে হাদিসে মুসলিম পর্যন্তই এই ফুল স্টপ শেষ হয়ে গেছে অনেকেই এর সঙ্গে যোগ করেন তলবুল আইল এ ফারিদ আল্লাহ কুল্নি মুসলিম ও মুসলিমা অ মুসলিমা আসলে শহীদ আয়াত নয় মুসলিম উভয়কেই ইনক্লুড করে আপনি কোরআনকারিমে অনেক আয়াত দেখবেন শুধু পুঙ্গলিঙ্গ ব্যবহার করা হয়েছে শুধু মুজাক্কর ব্যবহার করা হয়েছে যেমন উল্লা কহমুল মুফলে হুন মুফলি হাত বলা হয়নি কাদ আফলা হালমুকুন মু হয়নি শুধু পুরুষদেরকে বোঝানো হয়নি স্ত্রীদেরকে বোঝানো হয়েছে কাজেই মুসলিম বলতে উভয়কে ইনক্লুড করা হয়েছে মুসলিমা রেওয়ায়টি ঠিক নয় জ্ঞান অর্জন করা ফরজ নফল নয় যেমন প্রত্যেকটি মানুষের উপরে নামাজ পড়া ফরজ প্রত্যেকটি মুসলিমের উপরে হালাল হারাম বেছে চলা ফরজ তেমনি দিনের একটা মিনিমাম লেভেল পর্যন্ত জ্ঞান অর্জন করা ফরজ দিনের একটা লেভেল পর্যন্ত জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ সেই লেভেলটা কতটুকুন একটু পরে আমরা সেটা আলোচনা করবো ইনশা আল্লাহ তাহা আল্লাহ রব আলিন যে দিন দিয়েছেন এই দিন সম্পর্কে জানা জেনে তারপরে আমল করা কেউ যদি না জানে আমল কিভাবে করবে এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি এলিমের চ্যাপ্টারে একটা অধ্যায়ের টাইটেল দিয়েছেন বাবুল কাবুল আল কাউলি আল আমাল এলেমের অধ্যায় কোনো কথা বলা অথবা কোনো কাজ করার আগে এলেমটা শেখা ফরজ এই মেসেজটা তিনি দিয়েছেন কোন কথা বলা আমার জন্য ঠিক আছে কোন কথা বলা ঠিক নেই এবং শরীয়তের দৃষ্টিতে কাজটি করা ঠিক হবে কি হবে না কোনো এ বাদাত কীভাবে পালন করব আমল করবো তরিকাটা শেখা এটা ফরজ এর জ্ঞান অর্জন না করলে আমলটি ঠিক মতো আদায় করা যাবে না মালা মাল্লাতেমুল ওয়াজিব ইহিফাহিব ওলামাউল উসুল বলেছেন যে বিষয়টা না হলে একটি ফরজ বিষয় আদায় করা যায় না সেই বিষয়টা হওয়া জরুরি অর্থাৎ আমি নামাজ পড়ব কিভাবে নামাজ পড়তে হবে নামাজ পড়া যেমন ফরজ কোন তরিকায় নামাজ পড়তে হবে এটা শেখাও ফরজ কারণ ওটা না শিখলে আমি নামাজ পড়তে পারবো না সঠিক তরিকায় আল্লাহ রবুল্লা আলমিন এই আমলের আগে আমল শুরু করার আগে কথা নাজিল করেছেন পড়ার কথা নাজিল করেছেন আমরা সবাই জানি প্রথম হয়েছে গায়ে হেরাতে এক্লা বি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা রব তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কী জন্য সৃষ্টি করেছেন কী করতে হবে আমাদের পার্থিব্য কাজগুলোকে কিভাবে সম্পন্ন করতে হবে কোন বিষয়টি হালাল কোন বিষয়টি হারাম এগুলোর জ্ঞান অর্জন করতে হবে লেখাপড়া করে এই জন্য প্রত্যেক মুসলিমের উপরে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি ব্যক্তির উপর দিনের এলিম অর্জন করা ফরজ আল্লাহ তালা এই দিনের জ্ঞান অর্জন করাকে যে ফরজ করেছেন তার একটা লিমিট আছে প্রত্যেক ব্যক্তির উপরে ততটুকুনি ফরজ যতটুকুন জানলে তিনি শরীয়তের মূল বিষয়গুলোকে আমল করতে পারবেন মূল বিষয়গুলো যেটা তার উপরে ফরজ যেটা তার উপর ওয়াজিব যেটা তার ক্ষেত্রে হারাম যেটা কবিরা গুনা মূল আকিদা আল্লাহ তালা সম্পর্কে এবং ইমানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে মৌল বিষয়গুলো সম্পর্কে ইমানের জ্ঞান অর্জন করা ফরজ আর বলা হয়েছে ফরদু আইন প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ আর বিশদ ব্যাখ্যা বিস্তারিত খুটিনাটি জটিল মশালাগুলো ফেক্ষার অনেক ব্রাঞ্চেস অনেক শাখা প্রশাখা এই বিস্তারিত গভীর জ্ঞান অর্জন করা সবার উপরে আল্লাহ তালা ফরজ করে দেননি তাহলে মানুষের জন্য অত্যন্ত কঠিন কাজ হয়ে যেত তবে সেটাকে আল্লাহ তালা ফারদ কেফায়া করেছেন উম্মতের ভিতরে একটা গ্রুপ একটা দল থাকতে হবে যারা কোরআন এবং হাদিফ শেখ ইসলামী সম্পর্কে জ্ঞান অর্জন করবেন এবং পারদর্শী হবেন এবং লোকজন যখন তাদেরকে মাছাল্লা জিজ্ঞাসা করবে খুটি নাটি বিষয়গুলো তারা সেগুলো উত্তর দিতে সক্ষম হবেন প্রত্যেকটি কমিউনিটিতে প্রত্যেকটি জাতির মধ্যে প্রত্যেকটি এলাকায় এই ধরনের আলেম থাকা প্রয়োজন যদি কোনো আলম এই ধরনের না থাকে তো লোকেরা রিজনেবল ডিস্ট্যান্সে গিয়েও কোনো আলম খুঁজে না পায় তাদের আওতার ভিতরে কোনো আলেমকে না পাওয়া যায় এবং কেউ এই ব্যাপারে দায়িত্ব নিয়ে লেখাপড়া করেননি বা করাননি তাহলে তখন সবাই অবশ্য গুণাগার হয়ে যাবেন আর কিছু লোকে দায়িত্ব পালন করলে বাকিরা গুণাগার হবেন না কিন্তু ফর আইন মিস করলে প্রত্যেক ইন্ডিভিজুয়াল গুণাগার হয়ে যাবেন পৃথিবীতে মানুষের জন্য এলেম হচ্ছে আলো আর এলেম না থাকা হচ্ছে অন্ধকার এই এলেমকে পাওয়ার জন্য আল্লাহ তাল কাছে দোয়া করা আল্লাহ রবুল্লাহ আলমিন রসুল্লাহ সাল আলি সাল্লামকে এই এলেমের জন্য দোয়া করতে দোয়া শিখিয়েছেন কখন রব বিজেদিনী আলমা রব বিজেদনি আলমা আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন মুফা সেরিনে বলেছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন রসুল্লাহ সাল্লি সাল্লামকে কোন বিষয় বাড়িয়ে দেওয়ার জন্য দরখাস্ত দিতে আল্লাহ তাল কাছে হুকুম করেননি যে বিষয়টা যেন দরখাস্ত দিতে বাড়িয়ে দিতে আল্লাহ তালার কাছে তিনি দোয়া করতে আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন হুকুম করেছেন সেটা হচ্ছে এলমের দোয়া এবং এই কারণেই এলেম অত্যন্ত মর্যাদা সম্পন্ন বিষয় আল্লাহ তালার কাছে অত্যন্ত মূল্যবান বিষয় দুনিয়ার মানুষ অন্তকারে নিমজ্জিত থাকবে এলিম না থাকলে এলিম না থাকলে এমনকি ইমানও মানুষের মোকাম্মল হয় না কমপ্লিট হয় না ইমানের মধ্যে ত্রুটি থেকে যায় এই জন্য আল্লাহ রাহ আলমী তের কালিমা যেটা বলেছেন প্রসঙ্গে আপনি জেনে নিন জ্ঞান অর্জন করে জানুন এলম হাসিল করুন যে আল্লাহ তো মাবুদ নেই কোন সময় আল্লাহ বলেছেন কুল যেমন কুল হু আল্লাহ আহাত কিন্তু এই আয়াতাম বলেছেন আপনি জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাহুদ নেই এখানে তহীদের জ্ঞান না থাকলে মানুষ আল্লাহ তালার সঙ্গে অনেক কিছুকে কে শরিক করে নেয় লাহিহার জিকির করছে অথচ তার ভিতরে রয়ে গেছে সহি জ্ঞান না থাকলে ইমানের নামে মানুষ সেরেক চর্চা করে ফেলবে অথচ করবে সে তো হিদ বিশ্বাসী আলমটা আল্লাহ তালার বড় নিয়ামত শহীদ আন্ডারস্ট্যান্ডিং অব দ্য দিনের শাহিদ সমাজ এবং আমল করার জন্য প্রয়োজনীয় জ্ঞান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত রসুল্লাহ সালাম হাদিস বলেছেন আল্লাহ তালা যাকে কল্যাণ দিতে চান তাকে আল্লাহ তালা দিনের জ্ঞান দান করেন দিনের জ্ঞান থেকে যে বঞ্চিত হয়ে গেল সে আল্লাহ তালার পক্ষ থেকে একটা বড় কল্লান কি মিস করে ফেললো এটা বড় নিয়ামতকে মিস করে ফেলল আর এই দুনিয়ার জীবন শেষে যখন আখেরাত আসবে তখন তার সামনে কি কঠিন পরিস্থিতি আসবে তার জন্য আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়ে তার নিজেকে যাহান আগুন থেকে বাঁচতে বলেছেন আর পরিবার পরিজনকে বাঁচাতে বলেছেন কু আনফুসাকুম ও আহলি কুমনা তোমাদের নিজেদেরকে বাঁচাও আর পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও কিভাবে আগুন থেকে বাঁচাতে হবে কি আমল করতে হবে আমলটা কোন তরিকায় করতে হবে এটা যদি বাড়ির কর্তা না শিখেন আমল না করেন নিজেকেও তিনি আগুন থেকে বাঁচাতে পারবেন না ছেলে মেয়ে পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাতে পারবেন না এবং তার বড়ো দায়িত্বকে তিনি মিস করে ফেললেন পৃথিবীতে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমাদের নিজেকে জানান আমরা আগুন থেকে বাঁচানো আর পরিবার পরিজনকে বাঁচানো কীভাবে বাঁচাতে হবে সেই এলিমটা শিখা এই জন্যই ফরজ আগুন থেকে বাঁচানো আমাকে আমার জন্য ফরজ আমি চিন্তা করতে পারি না জাহান নামে যেতে আমার পরিবার পরিজন ছেলে মেয়েগুলোকে জাহান নামে যাক এটা চিন্তা করতে পারি না কীভাবে বাঁচাতে হবে সেজন্যই এলেম শিখতে হবে দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে একটি বিরতির দিকে যাব বিরতির পরে পুনরায় বিষয় নিয়ে আপনাদের সামনে আমাদের আলোচনা অব্যাহত থাকবে ইনশাল্লাহ অপেক্ষা করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জোদাকুমুল্লাহরাম আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ ওবার আক্ঞাত কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা আসালাম যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে তুলে জাহাঙ্গীর कथाजेर इतिब क्रम विकास आज रत आठ ट्रचार सकाल साढ़े छंग Marriage or divorce So solution or problem Heaven or hell You choose. Beauty, wealth, family status, virtue. ডিসাইড হোয়াট ইউন্ট ডিসাইড ইউর ইউর ডক্টর জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী কাল রাত সাড়ে সাতটায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম এলিম শেখা প্রয়োজনীয়তা এলিম শেখার ফায়দা কী এলেম শেখার ক্ষতি কি পরিমাণ হতে পারে সেই বিষয়গুলো আজকে আমাদের আলোচনা ইশা যাদের এলেম শিখবে না যে সমস্ত লোকজন পরিবারের কর্তা ব্যক্তি যদি এলেম না শিখেন তিনি সেলেমেয়েদেরকে না শিখান তাহলে যাহান নাম থেকে কেউ বাঁচতে পারবেন না তে আমতের দিন যখন এরকম এলেম ছাড়া আমল ছাড়া লোকেরা হাজির হয়ে যাবে তাদেরকে আল্লাহ তালা জাহার্নামে যাওয়ার ফয়সালা করে দেবেন তারা সেদিন আফসোস করে বলবে যদি আমরা শুনতাম এলেমের কথাটা কোরআন হাদিসের কথাটা দিনের কথাটা যদি শুনতাম মনোযোগ দিয়ে না কেলু একটু আকল খরচ করে বোঝার চেষ্টা করতাম জ্ঞান খরচ করে এগুলোকে শেখার চেষ্টা করতাম তাহলে আজকে আমরা এই জাহান নামের দাউ দাউ করা আগুনি জ্বলতাম না আফসোস করে বলবে সেদিন কোন কথা বলা আমার জন্য ঠিক আছে কোন কথা বলা ঠিক নেই এবং শরীয়তের দৃষ্টিতে কাজটি করা ঠিক হবে কি হবে না কোন এ বাদাত কিভাবে পালন করব আমল করব তরিকাটা শিখা এটা ফরজ এর জ্ঞান অর্জন না করলে আমলটি ঠিক মতো আদায় করা যাবে না মালা ইয়াতেমুল ওয়াজিবু ইহিফাহ ওলামাউল উসুল বলেছেন যে বিষয়টা না হলে একটি ফরজ বিষয় আদায় করা যায় না সেই বিষয়টা হওয়া জরুরি অর্থাৎ আমি নামাজ পড়ব কীভাবে নামাজ পড়তে হবে নামাজ পড়া যেমন ফরজ কোন তরিকায় নামাজ পড়তে হবে এইটা শেখাও ফরজ কারণ ওটা না শিখলে আমি নামাজ পড়তে পারব না সঠিক তরিকায় এলিম না থাকলে কত বড় ক্ষতি হয়ে যাবে এই জন্য এলিম শিখতে হবে এলিম চর্চা করতে হবে যারা এলিম শিখবে না আমল করবে না দিন সম্পর্কে তাদের কোন গুরুত্ব থাকবে না তারা যে কিভাবে জাহান্নামে কষ্ট পাবে আল্লাহ বলেছেন যারা এরম আমল সব কিছু থেকে বঞ্চিত হয়ে দিনকে কোনো গুরুত্ব না দিয়ে জীবনকে পরিচালনা করে আখরাতে চলে গেছে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন যে এরকম কত লোককে যে আমি সৃষ্টি করেছি জিন জিনিস ইনসান থেকে তারা সৃষ্টি হয়েছে জাহান নামের জন্যই তাদের কাজ কারবার দেখলে তাই বোঝা যায় তারা জাহান নামে যাওয়ার জন্য সিদ্ধান্তই নিয়ে রেখেছে তারা যে জাহার নাম থেকে বাঁচতে হবে কোনো চেতনা তাদের নেই কোনো ভয় তাদের নেই কোনো খবর তাদের নেই তাদের অন্তর আছে দিল আছে কিন্তু তারা কিছুই বুঝার চেষ্টা করে না তাদের চোখ আছে তারা সঠিক দিনের দেখার চেষ্টা করে না হক বাতিলের রাস্তা তারা দেখে না তাদের কান আছে ঠিকই কিন্তু তারা দিনের কথা শুনে না যে কথা শুনলে তাদের হক বাতিল চিনতে সুবিধা হবে উল্ ইকাল আনাম এই লোকগুলো পশুর মত আল্লাহ তালা তাদেরকে বলছেন এরা পশুর মত পশু জন্তু জানোয়ার থেকে ওরা আরো বেশি গাফিল বেখবর ডুবে আছে তাদের গাফলতির মধ্যে তাদের সচেতনতা নাই তাদের আকলকে তারা খরচ করে না এই সমস্ত লোককে আল্লাহ তালা পশুর মতো বলে ছেড়ে দেননি পশুর চেয়ে অধম আপনি মাঝে মাঝে আমাদের লোকেরা বলে থাকে একটা লোককে জ্ঞান বুদ্ধি না থাকলে তুমি একটা গরু ছাড়া কিছু না মানুষকে আবার সেই রকম বলা ঠিক নয় তবু বলে ফেলে মানুষের আর এর চেয়ে খারাপ কথাও বলে সেটা না হয় নাই বললাম অনেক মানুষ তাদের জাহিলিয়া তাদের মূর্খতা তাদের জীবন পরিচালনা দেখলে তাদের জীবনে অন্যায় অনাচার দেখলে পশু হার মেনে যাবে কি পরিমাণ অপরাধ মানুষ করতে পারে মানুষ পশুর চেয়ে নিচে নামতে পারে তার কারণ হচ্ছে যে পশু এত ক্রাইম করতে পারে না মানুষ যা ক্রাইম করতে পারে একটা মানুষ লক্ষ মানুষকে হত্যা করতে পারে এই এছাড়া মানুষ আপনি পত্রপত্রিকা খুললে কি দেখবেন কি পরিমাণ অত্যাচার নির্যাতন করে মানুষ বলাৎকার করে ছোটদেরকে হত্যা করে ফেলতেছে মানুষ ইজ্জত লুণ্ঠন করে তারপরে তাদেরকে কতল করে ফেলছে এগুলো মানুষ করে কোনো পশু করে না মানুষ পশুর থেকেও অধম হতে পারে পশুর চেয়ে খারাপ হতে পারে তার এক্সাম্পল মনে হয় আমাদের সমাজে আমরা এখন আর কেউ আমাদেরকে দেখিয়ে দিতে হবে না আমরা নিজেই সারা সারাদিন পত্রপত্রিকা পড়লে মিডিয়ার মাধ্যমে আশেপাশে কি ঘটছে আমরা দেখতে পাচ্ছি কত নিচে নামতে পারে মানুষ আল্লাহ তালা অনেক এক্সাম্পল দিয়েছেন দিন থেকে সরে গেলে মানুষের এই অবস্থা হয় অন্য আযাতে আল্লাহ সাদ করেছেন তাদেরকে যখন নসিহা করা হয় দিনের কথা শুনানো হয় দিনের জ্ঞান দিতে আহ্বান করা হয় এইগুলা থেকে তারা মো দিন মুখ ফিরিয়ে নেয় কোনোদিন তাদের আগ্রহ হয় না দিন সম্পর্কে দুটো কথা শিখতে দিনের জ্ঞান অর্জন করতে তাদের অবস্থা হচ্ছে দিন সম্পর্কে জ্ঞান দিতে তাদেরকে ডাকা হলে আসো দিনের কথা শুনো দিনকে গ্রহণ করো তখন তারা এমনভাবে দৌড়ে পালিয়ে যায় দ্রুত গতিতে দ্রুত বেগে যেভাবে একটা ভীত সন্ত্রস্ত গাধা কোনো সিংহ বাঘ এই জাতীয় কোনো হিংস্র প্রাণী আঘাত করার জন্য তাকে শিকার করার জন্য যখন পজিশন নেয় আর ওই গাধার টার পেয়ে যায় তাকে এখনি আক্রমণ করা হচ্ছে শিকার করা হবে গ্রাস করা হবে তখন সে যে যানবাজি রেখে দৌড়তে থাকে এমন দ্রুত বেগে এরা ঈশ্বামের জ্ঞানের কথা দিতে হলে ডাকতে হলে ডাকা হলে এরকম করে পালিয়ে যায় তারা দিনকে এত বিপজ্জনক মরে করে তাদের জন্য সত্যি আজকে পৃথিবীর মানুষগুলো দিনকে বিপজ্জনক মনে করছে দিনকে তাদের দুশন মনে করছে এই দিন ছিল তাদের আল্লাহ থেকে নিয়ামত আল্লাহ থেকে মাহফুজ এই কোরআনকে আল্লাহ তাল মাহফুজ থেকে এত বড় নিয়ামত পৃথিবীর মানুষের কাছে দিয়েছেন আজকে কোরআন মনে যেন হয়ে গেছে মানুষের কার কারো দিনের জ্ঞান যেন দুশ্মন হয়ে গেছে যেখানে দিন শিক্ষা দেওয়া হয় সে প্রতিষ্ঠান গুলো যেন মানুষের দুশ্মন হয়ে গেছে যেখানে দিনের চর্চা করা হয় সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য কাজ করছে তারা কি দ্রুত গতিতে পালিয়ে যাবে দিন থেকে দিন তাদের মনে হয় যেন ক্ষতির কারণ হয়ে গেছে অথচ দিন ছিল নিয়ে আমার আল্লাহ তালা বলেছেন আজকে আমি আমার দিনকে কমপ্লিট করলাম এই ইসলামটাকে দিয়ে তোমাদেরকে আমার নিয়ামত এভাবে তোমাদেরকে কমপ্লিট করে দিয়েছি আর ইসলামকে দিন হিসাবে আমি সন্তুষ্ট চিত্তে তোমাদেরকে দান করেছি এটাকে একমাত্র আমি কবুল করেছি এটাই আমার কাছে মাকবুল দিন আর কোন দিন কবুল হবে না সেই দিন থেকে মানুষ পালিয়ে বেড়ায়। বেড়ায়া যে ব্যক্তি জানে যে আপনার কাছে যা নাজিল করা হয়েছে এটা হাক যে ব্যক্তি এই জ্ঞান অর্জন করেছে দিনকে গ্রহণ করেছে দিনের জ্ঞান শিখেছে এবং মনে করেছে যে সত্যি দিনটা হাক একটি সত্য দিন এটাই হক আল্লাহ তালার পক্ষ থেকে নাজির হয়েছে যে ব্যক্তি এই জ্ঞান নিতে পেরেছে এতটুকুন আল্লাহ তালা তাকে তৌফিক দিয়েছেন সেই ব্যক্তি আর যে ব্যক্তি দিনের জ্ঞান অর্জন করেনি দিনকে গ্রহণ করেনি সে তো অন্ধ কামান হুয়া মা এই অন্ধ লোকটা আর দিনের জ্ঞানওয়ালা লোকটা কি কখনো সমান হতে পারে সে কি তার লেভেলে কখনো হতে পারে ইন্নামাই এটা দেখার উলুল আলবাব যারা সত্যিকারের জ্ঞান ই তারাই যেমন শিক্ষা গ্রহণ করে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বললেন দিনের জ্ঞান না থাকলে মানুষ অন্ধ হয়ে যায় তাদের চোখের আলো নাইহা তাদের চোখ তো আছে ঠিকই কিন্তু তারা হক দেখে না আল্লাহ তাল্লাহ বলছেন যে সেই ব্যক্তি যে ব্যক্তি জ্ঞান ছিল না দিনের তারপরে সে দিনকে গ্রহণ করলো দিনের জ্ঞান শিখলো আহ ইয় না সে মাইয়েত ছিল তাকে আমি জিন্দা করলাম তাহলে দিনের জ্ঞান থাকা জিন্দা হওয়া জ্ঞান না থাকা মাইয়েত হয়ে যাওয়া আর তারপরে তাকে নূর দিলাম আলো দিলাম আর যে ব্যক্তির জ্ঞান নেই সে ব্যক্তি হচ্ছে মাইয়েতের মত তার জীবন থাকলে সে মরা আল্লাহ দৃষ্টিতে সে মরা আর তার কাছে কোনো নূর নাই লাইট নেই তার কাছে আসে জুলোমাত যে মিনহা তার কাছে অন্ধকার রয়েছে অন্ধকার থেকে সে কোনো দিন বের হতে পারবে না তার এই মৃত্যু হয়ে যাবে অন্ধকারে থাকা অবস্থায় আলো সে চোখে দেখলো না তাহলে যারা যারা এই জ্ঞান শিখিনি আমরা অন্ধকারে আছি আমরা আলো থেকে বঞ্চিত হয়ে আছি এবং আমরা মৃত মতো আছি আল্লাহ তালা বলেছেন আপনি যারা মৃত হয়ে আছে তাদেরকে শোনাতে পারবেন না যারা মাইতে মতো হয়ে আছে কিভাবে তাদেরকে শুনাবেন। তাহলে দিনের জ্ঞান না থাকলে মানুষ মুর্দা যদিও সে জিন্দা চলাফেরা করে আসে অন্ধকারে আসে যদিও সে চোখে দেখে তার চোখ আছে কিন্তু সে হক দেখে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিনের জ্ঞান অর্জন করার জন্য তৌফিক দান করুন সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই বিষয়ে আলোচনার প্রথম পর্ব এখানে শেষ হচ্ছে বাকি অংশ ইনশাআল্লাহ পরবর্তী আরেকদিন আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ তালা তৌফিক দান করুন খেয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত तुम्हारा नाम करो जकत दाओ जो सम्प के विशुद्ध कर बर्तमान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 টাকা টাকা কল করুন পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন দায়িত্ব পূরণ করুন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 जार्ध्यमान बोझा सहज इ बुनियादी शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी